शेष दशके अल्लाह रसुल्ला मस्जिद करमिन एक मानस बत्सरे तीन शुवान्न दिन मध्य তিনশত ৪৪ দিন তিনি তার নিজের জীবন জীবিকার তাগিদে সার্বিক প্রয়োজনে তিনি কার্যক্রম করবেন হালাল রিজিক অন্বেষণ করবেন এলেম অন্বেষণ করবেন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকবেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল্লা আলমীনের কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা যেই আল্লাহ সুহানতলা আমাকে আপনাকে তিনশত দিন সুস্থভাবে জীবন যাপন করার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 পরবর্তীতে ভাড়া করে আমরা বাহিরের থেকে এনে একটা লোককে মসজিদের শোয়াই রাখি ঘুমাই রাখি বসাই রাখি আমরা মনে করতেছি সবার পক্ষ থেকে এতে কাপ আদায় আসলে আল্লাপাক এবং আল্লাহ রসুল এতে কাপের এই সুন্না এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেন নাই এই উদ্দেশ্যেই এটা ইসলামের বিধান করেন নাই এতে কাপের মৌলিক উদ্দেশ্য হলো যে আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে একান্তে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 যে যারা দার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রবীন্দনকে সেই ভালোবাসা আর আল্লাহ রাখে নিজনে রাত্রি বেলায় আলাপ আলোচনা করবেন এটার চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন মানা মানুনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি একদিন দিন এতে কাপ করে আল্লাহ রসুল সাল্লাম বলেন তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ আল্লাপাক তিন খন্দক দূরত্ব তৈরি করে দেন আর এক একটি খন্দক হলো আব আদাম ইম্মা বাইন আল খা পেকাইন আসমান এবং জমিনের দূরত্ব যেরকম এক একটা খন্দকের দূরত্ব এরকম আল্লাপাক এক একটা এক এক দিন এতে কাপের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এইভাবে তার তিন খন্দক জাহান্নকে আল্লাহ রব্লা আলমিন দূরে সরিয়ে দেন তাহলে এতে কাপের কত বিশাল ফজিলত আমরা দেখতে পাই আরবের মুর্শিকেরা যুগে যুগে মুসিকগণ তারা তাদের যে মাহবুতকে যেই প্রতিমাকে যেই মূর্তিটিকে তারা সবচেয়ে বেশি ভালোবাসত যে বেশি পছন্দ করতো সেই মূর্তির পিছনে মূর্তির সাথেও তারা এতেকাপ করতো এই জন্য আল্লাপাক কোরআন কারিমে ইব্রাহিম সালামের দাওয়াত উল্লেখ করে আল্লাপাক বলেন যে ও আন্তা আন মা আল্লাহাত আন এই সেই মূর্তিগুলো এই সেই প্রতিকৃতিগুলো যাদের সামনে তোমরা এইভাবে এতেকাপ করছ मुस्कटी देवता बस पसंद करते सामने सम्मानित दर्शक श्रोता क्या आज के दुनिया गुद्ध दस टा दिन अल्लाह रबुल्ला आलम एकान्ते सान्निध्ये आल्लर सान्निध्ये आल्लार घरे मेहमानाजानित भाई बोरा आज के भाड़ा करना बंद कर दी যে যেই সমাজে আমরা যিনি আসি বলে যে কোনো ভাড়া করে লোক আনার দরকার নেই আমি এতে কাপের জন্য প্রস্তুত আছি এই কথা বলে আমরা এই মাহের অমাদানে মসজিদগুলোকে এতে কাপ দিয়ে বরপুর করে ফেলি আল্লাহর আল্লা সবান তালার একান্ত সান্নিধ্যে দশটা দিন আমরা অতিবাহিত করি তাহলে আমরা কবরে গেলেও সেই আল্লাহ রব্বালাহ আলমিনের সাথে আমাদের সাক্ষাৎটা অত্যন্ত সুন্দর হবে মোলাকাটটা অত্যন্ত সুন্দর হবে এবং শেষ দশ দিনে আল্লাহ পাক লাইলেতুল কদর নিহিত রেখেছেন এই লাইলেতুল কদর পাওয়ার সম্ভাবনা আমার আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে আল্লাপাক আমাদের সবাইকে লাইলেতুল কদর পাওয়ার এবং শেষ দশকে মসজিদগুলোতে এতেকাপ করার এবং সেই ভাড়া করা এতেকাপ থেকে আল্লাপাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিনিয়া রব্বালাহ আলমিন